প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে কিছু মানুষ বলবে কোন জিনিস তাদেরকে তাদের সেই কেবলা থেকে ফিরিয়ে দিল যে কেবলার উপর তারা ছিল কোন জিনিস তাদের قبلتهم التي كانوا عليها যে তেবলার উপর তারা ছিল তেবলার উপর ছিল এর অর্থ আনা আয় আলাহা ফির নামাজে তারা যে কেবলার দিকে যেটা ভবিষ্যতের মানা বোঝায় এই সিন আনাটা এটা মিনাল এটা ভবিষ্যতে সংবাদ দেওয়া সবগুলো দিক বোঝানো হয়েছে আল্লাহ যেকোনো দিকে মুখ করার নির্দেশ দিতে পারেন জিহাদিন যাকে চান আর যাদের ব্যাপারে চান তাদের মধ্য থেকে তোমরাও ও মিন হুম আন তুম মানে ওই যে আগে যে বললো ইয়াহি মাইয় যাদেরকে আল্লাহ চান সেই যাকে চান তাকে হেদায়েত দেন আর যাদেরকে চান তাদের মধ্যে থেকে তোমরাও মানে উম্মাতা মহম্মদ ইয়া উম্মা মহম্মদ এটার উপর দারালত করতেছে সামনের আয়তায় ও কাদা আলিকা ঠিক তেমনি ওয়াসাতা। আমি তোমাদেরকে মধ্য মধ্যার অবলম্বনকারী মধ্য পন্থা অবলম্বনকারী উম্মত বানিয়েছে জাল না কুম ওয়াসাতা। সব নবীদের কাছে আল্লাহ যে সকল রসুর পাঠিয়েছেন তারা আল্লাহ তালা রিসাল তাদের কাছে পৌঁছে দিয়েছে আদি সেগুলোর মধ্যে লম্বা ঘটনা আসছে যে আল্লাহ তাহলে কেয়ামতের দিন সব কিছু তো জানা আছে তারপর জিজ্ঞেস করবেন যে আপনি কি আপনার দায়িত্ব আদায় করছেন নবীরা বলবেন যে হ্যাঁ উম্মদদেরকে জিজ্ঞেস করা হবে যে তিনি কি তোমাদের কাছে আমার পক্ষ থেকে যে তার কাছে দেয়া হয়েছে সেটা পোসাইসি তারা অস্বীকার করবে যে আমরা তো কোনো রসুদ না তো তখন নবীদেরকে বলা হবে যে আপনি যে বলতেছেন যে আপনি ইসালতের দায়িত্ব পৌঁছাইছেন আপনার পক্ষে কোনো সাক্ষী আছে বলবে যে হ্যাঁ আমার পক্ষে সাক্ষী হলো আমাদের পক্ষে সাক্ষী সব নবীরা বলবে যে তোমরা কি এই রসুলদের পক্ষে এবং রসুলদের যে উম্মত তাদের বিপক্ষে সাক্ষী দাও এই কথার যে রসুলরা তাদের জিম্মাদারি আদায় করছে তো সবাই বলবে উম্মতে মোহাম্মদের সবাই বলবে যে হ্যাঁ আমরা এই কথা সাক্ষ্য দিই তখন ওই যে যে আগের তারা বলবে এরা তো তো আমাদের সময় ছিলই না ওরা ওদের সাক্ষীটা এখানে কিভাবে গ্রহণ করা হবে তো সেখানে তো বিচার কাজটা করবে না তারা স্বাভাবিক বিচার কাজ করার মতো তখন আবার উম্মতে মোহাম্মদ জিজ্ঞেস করবে যে হ্যাঁ ব্যাপারটা তো এমনই তোমরা তো সেখানে ছিল না তো সাক্ষী দিলে কি করে তো বলবে যে আমরা রসুল তাদের উম্মদের কাছে রেসালত হয়ে গেল এবার রসুল সাল আলী আসাল্লাম তাদের পক্ষে সাক্ষী দেবে যে হ্যাঁ আমি তাদের কাছে রেসালত পৌঁছাইছি কিতাব পৌঁছাইছি এবং তারা বাস্তবে যেটা বলতেছে ঠিক আছে রসুল সাল্লাহ আলী আসাল্লামের কথা যখন আসবে রসুল সালি আসালামদের পক্ষে সাক্ষী এবং রসুল তোমাদের পক্ষে সাক্ষী হবেন আলাই কুমের একটা মানা হলো লাকুম আর আরেকটা মানা হলো যে ويكون الرسول عليكم من اي على كفاركم ويكون الرسول على كفاركم شهيدا তোমাদের মধ্যে যারা কাফের তাদের বিপক্ষে রাসূল সাক্ষী দেবেন যে আমি তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে রিসালাতের जिम्मेदारी পৌঁছাইছেন ان بحللاكم بللكم عليكم عليكم এই অর্থে ধরা হয় على كفاركم আর যদি لكم ধরা পরিবর্তন হবে তখন আলিহা তাহবিল তিবলা ইবনা আব্বাস আল্লাহ কথা মোতাবেক প্রথম যেটা ইসলামে হয়েছে সেটা হল নস্ তিবলা কেবলার নস কেবলা হয়েছে যে এই তাহবেন কেবলা ছিল বাইতুল মাকতিস মক্কায় যখন ছিলেন তখনও হুজুরের কেবলা ছিল বাইতুল মাকতি তবে হুজুর সাল আলী কাবা ঘরের কাবাঘরটাকে সামনে রেখে এমন ভাবে দাঁড়াতেন যেন কাবা ঘরটাও সামনে হয় আবার বাইতুল মাপ দিসের দিকে আবার এস্তেপ হয়ে যায় তো মক্কায় থাকা কালেই হুজুরের কেবলা বায়তুল মাকদিস মদিনায় যাওয়ার পরে প্রায় ১৭ মাস প্রায় ১৭ মাসের মতো বায়ুর মাপ কাবা ছিল কেবলা ছিল ১৭ মাস পরে আল্লাহ পর্যন্ত সময়ের জন্য আয়াতের দ্বারা সময়ের জন্য কেবলা পরিবর্তন হয়ে গেছে আর অন্যান্য সাহাবিদের কর্তুবী দিছেন দ্বিতীয় এটাকে সেটা হলো যে মক্কায় থাকা কালে রসুদাহ আলী আসাল্লামের কেবলা সাহাবাই কেরামের কেবলা ছিল বাইতুল্লা বাইতুল্লাহলা ছিল সময়ের জন্য বাইতুল্লাহটাকে টেবলা নির্ধারণ করা হয়েছে দুইবার মক্কায় থাকা কালে ছিল বাইতুল্লাহ মদিনায় গেছেন তো বাইতুল্লাহ থেকে মনসুর হয়ে যেই কেবলার উপর আপনি ছিলেন সেটাকে আমি এই জন্যই বানিয়েছিলাম যেন তাহবিলের পর এই বিষয়টা প্রকাশ হয়ে যায় যে কে রসুলের এতেবা করে নতুন যে টেবলা নির্ধারণ করা হয়েছে সেটার উপরে থাকে আর কে রসুলের হয়ে যায় এটা দেখা হলো নির্ধারণ করেছিলাম যেন পরিবর্তন হয়ে গেলে দেখতে পাই যে কে আসলে কেবলার পূজা করে আর কে আল্লাহর হুকুমের উপরে বহাল থাকে এই কথাটা এখানে বলতেছে তো এখানে তাহলে তেবলা আল্লা কুমতা আলিহান যে টেবলার উপরে আপনি পূর্বে ছিলেন তাহলে পূর্বের কেবলা এরপরে তাহবিল করে বাইতুল্লাহ কেবলা ধরা হয়েছে তাই না আর অন্যরা যারা বলেন যে প্রথমে কেবলা ছিল বাইতুল্লাহ এরপরে বাইতুল মাকদিস ধরা হয়েছে এরপরে আবার গিয়ে কোনটা ধরা হয়েছে বাইতুল্লা দ্বিতীয় ছিলেন সেটা হল বাইতুল্লাহ কেবলা হিসেবে ধরা হয়েছে এই যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনটা এই জন্য করছে দ্বিতীয় সুরতে কেবলা দ্বারা উদ্দেশ্য বাইতুল্লাহ মানে প্রথমবার যে কেবলা আপনি ছিলেন সেটাকে পুনরায় কেবলা বানানো হয়েছে এই মাকসাদে যেভাবে দ্বিতীয়টা এবার দেখো তানি আর আল্লাহা এটা হলো সিফত তার মৌসুব হলো আল জেহাতা এই আল জেহাতি এটা হলো মহ ফর তাহলে এবার অর্থটা কি এবার অর্থটা হবে আমি এখন কি হবে মাল অর্থটা যদি আগে বলো তাহলে হবে অমা জালনা আল জেহাতি যেই দিকে মুখ করে আপনি আপনার জন্য যেটা সামনে আসছে কি হলো যেই দিকে আপনি প্রথমবার ছিলেন সেই দিকটাকে আমি এখন আবার এখন আবার কেবলা ধরে ঠিক করে দিয়েছি যেই দিকের উপর আপনি এই পরিবর্তনটা কেন করছি এইটা হেকমত লিনা আলামা বলেছি তেবলাদ্য কোনটা আল আনা। এখন আপনার জন্য আমি কেবলা বলে নির্ধারণ করেছি এখন আপনার জন্য কেবলা বানিয়েছি তো কুমত আলিহা আউ আউওয়ালান যেই কেবলার উপর আপনি আগে ছিলেন সেটা কোনটা হিয়াল কাটা হল ওই যে আল জেহাতিহা নিজে চার চার দেয়া আছে না যেহেতু এই পোলটাকে আকসাররা এটি মোসান করছেন যে কানা সাল্ল আলী হাসাল্লাম ইউসাল্লি ইলাইহা রসুল সাল আলী হাসাল্লাম কাফির দিকে নামাজ পড়তেন মক্কায় থাকা এরপর হুজুর সাল আলী ষোলো কি সতেরো মাস বাইতুল মকদিসের দিকে মুখ করে নামাজ পড়েছে এই যে এই ষোলো কি সতেরো এই যে এটা হলো যে এটা হলো মূলত এই কারণে হয়েছে রসুল্লা আলিয়া হিজরত করছেন মোদিলাই গিয়ে পড়ছেন হল রবি আউ্বালের বারো তারিখে প্রথম করিজড়ির রবিউল আউয়ালের বারো তারিখে হুদুরে গিয়ে পড়ছেন প্রথম রবিউল হিজড়ি রবি একবারে জিল হিজা শেষ হইল এরপরের দ্বিতীয় হিজরিতে রজবের পনেরো তারিখে তাহবিল কেবলাটাফিস রবিউল আউ্বালের বারো তারিখ থেকে শুরু শুরু করে পরের বছরের রজবের পনেরো তারিখে তাহবিল কিবলা হয়েছে হিসাব করা হলে হয় ১৬ মাস তিন দিন সেখানে রবিউলের এদিক দিয়ে আরো কয়দিন রয়ে গেছে কয়দিন রয়ে গেছে বলো আঠারো দিন এদিক দিয়ে রবিউল্লাহ আঠারো দিন ওদিক দিয়ে রজবের কয় তারিখে পনেরো তারিখে ওদিক দিয়ে রজবের পনেরো তো সাহাবেক যারা বর্ণনা করছেন আর যারা দুইটাকে যোগ করে একসাথে ধরছেন যে এদিক দিয়ে রবিউলা আঠারো দিন আর ওদিক দিয়ে রজবের কয়দিন পনেরো দিন সেই হিসাবে সব মিলিয়ে অতিরিক্ত এক মাস তিন দিন হয় পনেরো দিন পুরো মাস মাস আস্ত মাস আর দুইটা ভাঙ্গা মিলিয়ে সেই হিসেবে ষোলো মাস হয় তো যারা একবারে বলছেন ষোলো আর যারা বলছেন কত হয়ে গেছে সামনে আসতেছে যে হজুর সাল আলী হাসাল্লাম ও বুঝতে পারতেছিলেন যে বাইতুল মুকাদ্দাসের দিকে যে আল্লাহ তালা ওনাকে ফিরে নামাজ পড়তে বলছেন এটা সামহিক এটা হুজুরও বুঝতে পারতেছিলেন আল্লাহ হুজুর কে বুঝাইও দিচ্ছেন যে শীঘ্রই আল্লাহ থেকে বিষয়টা আলোচনাছে মদিনার বনু সালিমা গোত্রের মসজিদে রসুল সাল আলিয়া সাল্লাম জোহরের নামাজ পড়তেছিলেন এক্ষেত্রে দুইটা রেওয়ারছে এক আসরের নামাজ আর এক রেওয়াতে আসছে জোহরের নামাজ তো অধিকাংশরা তার জীবন মসজিদে বানি সালিমার জোহরের নামাজ তৃতীয় পড়তে ছিলেন তৃতীয় রাকাতে ছিলেন তৃতীয় তখনই আয়াতিল হারাম নামাজের ভিতরে হুজুরের উপরে আয়াতিলামাজের মাঝখানেই ঠিক হুজুরে ফিরে গেছে বাইতুল্লাহটা হলো মদিনা থেকে দক্ষিণ দিকে আর বাইতুল মাক হলো উত্তর দিকে বাইতুল মাক তৃষ্ঠা উত্তর দিকে তো বনি সালিমার মসজিদের মধ্যে মনে করো হুজরে ঠিক এই আমরা যেমন বসা আছি ওই পাশে ছিলেন হুজুরে যেই নামাজ নামাজের মধ্যেই পরিবর্তন হয়ে গেছে হুজুরে মাঝখানে হেঁটে হেঁটে এদিকে এসে গেছে হুজুরে এদিকে মুখ করে ফেলছে সব সাহাবিদের তো আগে জানা ছিল কথাবার্তা ছিল এই জন্য সবাই শুধু মুখটা ঘুরিয়া একই নামাজে মসজিদের নামাজ পড়ছেন এদিকেও কিছুকর নামাজ পড়ছেন তো কেমবলা দুইটা হলোনা এই জন্য এই মসজিদটার নাম হয়ে গেছে মসজিদ এখন মসজিদটা নাম এটে মসজিদেবুল্লাহ সাদা একটা মসজিদ আলী আসাল্লাম মক্কায় থাকা কালে বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়েছেন এরপরে হিজরত করার পরিসে নামাজ দেওয়া হয়েছে এবার আয়ালিবাঈ এই যে আমি আপনি পূর্বের যে কেবলার দিকে ফিরে নামাজ পড়তেন সেটাকে আমি আপনার জন্য এই মুহূর্তে আর কে পিছন দিকে ফিরে যায় এটা যেন আমি জানতে পারি তো জানতে পারি মানে আল্লাহ তালা তো জানা আছেই মানে আল্লাহর জানাটা যেন মানুষের সামনে প্রকাশ পেয়ে যায় মধ্যে পড়ে আসে তিনি নিজেই চার পাইতেছেন না যে কোন দিকে ফিরে নামাজ করবেন আজকে একদিকে কালকে আরেকদিকে জন্নানিহী তার নিজের দিনের ব্যাপারে বিভ্রান্তির শিকার তো এইটা যেন আলাদা হয়ে যায় যে কারা কুফুরের দিকে ফিরে যায় আর কারা ইমানের উপর বহাল থাকে বাস্তবে এটা ঘটছেও লিদা আলীকে জামাহাত আর এটার কারণে বেশ কিছু লোক মুরতাদ হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে মানে আসলে হলো তাদের কুফুরটা জাহের হয়ে গেছে বকাদির তদ্যা লিদা আলী কে জামাহাতুন এটা মানা মানা হলো জহারা কুফরু হাসে সবিতে আল্লা সবির রহমুল্লাহ উনি এটা ব্যাখ্যা দেন ইতাদ্দ মানা হলো জহারা কুফরু জহারা কুফরুপ তার কুফুরটা জাহের হয়ে গেছে এরপরে তিনি বলেন যে এটা এই বলতে হয় কারণ ইমান এমন দামি জিনিস যে এটা যদি কোনো দিলের ভিতরে একবার ভালো করে বসে যায় ইমানটা কখনোই আর বের হয় না ইমান বের হওয়ার না আর যদি কারো ব্যাপারে দেখা যায় যে সে ইমান বের হয়ে গেছে আসলে এটা আমরা না দেখি ইমান বের হয়ে গেছে আসলে ইমান তার ভিতরে কখনো ছিলই ইল্লা মানে ওনার ব্যাপার একটা হল লেখেন উনি আয়ে জহারা কুফরু কুফুরটা জাহের হয়ে গেছে وإلا نتو با فمن صبغ القلب بالإيمان فذا يسول لأن الكريم إذا منن تمم الله تعالى যখন কারো উপরে ইহসান করেন ঈমানের দौलত দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ রূপে ইহসানটাই وإن مخففۃ من الثقيلہ اسمها محذوف أي إنها إن إنه مخففۃ من الثقيلہ সেটা হল এটা ইনাত আগের আয়াত থেকে বুঝা গেছে যদিও নাকি কানাথের মার্জি সেটা স্পষ্ট করে নাই কিন্তু আগের আয়াত যেটা একদম শুরুতে মা ওয়াল্লাহি এই এসবগুলো আয়াত থেকে এটা বোঝা যায় মা তবে তাদের পক্ষে একটু কঠিন না যাদেরকে আল্লাহ হিদায়ত দেন মানে দীর্ঘ একটা সময় একদিকে ফিরে নামাজ পড়া একটা দিককে নিজের এবাদতের দিক বলে মানা এরপরে হঠাৎ করে আরেক দিকে ফিরে যাওয়া এটা কঠিন আল্লাহ কা আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমান বিফল করবেন নষ্ট করে দেবেন আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে নষ্ট করে দেবেন ইন্ম আল্লাহ তালা মানুষের প্রতি খুব দয়ালু ইমান হল সলা আল্লাহ নষ্ট করবেন না বরং বালি বাল ইউসি বাকুম আলিহি বরং ওগুলোর উপর আল্লাহ তালা তোমাদেরকে পুরস্কার দেবেন এখন ইমানের ব্যাখ্যা এটার তাল্লুক হলো একটা মাহজুদ এবার সাথে মাহজুদ এবার ইমান ইমানের তফসির সলাপ দিয়ে করেছি আর একটা এখানে ভিন্ন ভাবে আসছে যে সাহাবাই কেন যখন কেমলা পরিবর্তন হয়ে গেছে তখন কারো কারো মনে এই প্রশ্নটা জাগতেছে কেমলা তো পরিবর্তন এখন হলো কিন্তু এই যে আমরা প্রায় ষোলো মাস মাসের মত। বাইতুল্লার দিকে ফিরে নামাজ পড়ছি তো বাইতুল্লার দিকে নামাজ পড়ছি এই সময় তো আমাদের অনেক সাথী এই এই দিকে নামাজ পড়াশির দিকে ফিরে নামাজ পড়ছে এই সময় তো আমাদের অনেক সাথে তো যদি আসল কেবলা হয়ে থাকে তাহলে এতদিন যারা বাইতুল মাপ দেশি দিকে ফিরে নামাজ পড়ছে যারা এখন দুনিয়া থেকে চলে গেছে তাদের পক্ষে আর আসল কাবার দিকে ফিরে নামাজ পড়া সম্ভব হইতেছে না তাদের সেই নামাজ গুলোর অবস্থা কি হবে বা আমরা যে এতদিন নামাজ পড়ছি সেই নামাজের অবস্থাটাই বা কি হবে এই এটা হুজুরের কাছে জিজ্ঞেস করছিলেন তখন এই একটা আল্লাহ বলতে এটা রেবায় আরেক রেবায় যেটা তোমাদের হাসির মধ্যে আছে যে এক ইহুদি সর্দার ওই যে মুসলমানদেরকে বলতেছে যে এই এতদিন তোমরা যে বাইতুল মাকতিষেদিকে ফিরে নামাজ পড়ছো সেই নামাজটা যদি এই বাইতুল মাকতিষেদিকে ফিরে যে তোমরা এতদিন ছিলে এটা হয় হেদায়তের উপরে ছিল অথবা দলালের উপরে ছিল যদি তোমরা হেদায়তের উপরে ছিলে তাহলে এখন তো তোমরা হেদায়ত থেকে দলালের দিকে ফিরে এলে আর যদি এতদিন তোমাদের বাইতুল মাকতে ফিরে নামাজ পড়াটা ছিল দলাল আর এখন তোমরা হেদায়ের দিকে ফিরে এলে তাহলে তোমাদের যে সকল সাথীগুলো ওই দলালের উপরে থেকেই দুনিয়া থেকে চলে গেছে তাদের কি অবস্থাটা হবে সাহবায় উত্তর দিচ্ছেন যে না আল্লাহ তালা যেটা হুকুম করেন সেটাই হলো হেদায়ত আর আল্লাহর হুকুম অমান্য করা সেটাই হলো দলাল এতদিন আমরা বাইতুল মাকতে ফিরে নামাজ পড়ি সেটা আল্লাহর হুকুমে করছি সেটা তখন হেদায়ত ছিল এখন বাইতুল মাকতে থেকে ফিরে যাওয়া অন্য দিকে ফিরা এটা আল্লাহর হুকুম এখন এটাই হলো হেদায়ত এরপর আমার হুজুর কাছে জিজ্ঞেস করছে খুব দয়ালু রানা খুব দয়ালু আর রহিম এটা একই মানুষ রহিমের চেয়ে রে মানা বেশি তো রফর রাহিম আল্লাহ তাল মানুষের প্রতি আল্লাহ নষ্ট করেন না মানে না করে তাহলে আল্লাহ আল্লাহ নষ্ট করেন না আর বান্দা নিজে নষ্ট করে ফিল্লা সে নিজের দোষে করলো রাহা এর মা না হলো সিদ্ধা রাহিম সেটা তো হলো রাহিম তো মা রাহমাতুন থেকে কিন্তু রহফাতুনের মা বেশি ফাতের ম রাহমা তাহলে পরে আর করে রা বলার পরে মাওলানা বলার প্রয়োজন থাকে হ্যাঁ ব্যাপার তেমনই কিন্তু তারপরে হিসেব মত রাহিমটা আগে আসার কথা ছিল হাফেজ মাওলানা মুফতি আল্লাহ এটা মানে তোর ঠিক আছে না কিন্তু যদি মনে করো এই মুফতি আল্লাহ মাওলানা হাফেজ ঠিক আছে মানে আয়াতের শেষ শব্দের সঙ্গে মিল টা বহাল রাখার জন্য দেখো আগের আয়াত গুলোতে চলে আসতেছে শেষে মিম শেষে মিম এই এখানে রাহিম শব্দ আনা হয়েছে এটা রাহমা। পরে আনা হয়েছে আমি আপনার চেহারা বারবার আকাশের দিকে উঠতে দেখছি নারা তাল লুবায় তাসার রুফা অিকা লাজমিটা চেহারা উঠা চেহারা উঠা নো এটা না আসমানের দিকে বাবার আপনার চেহারা উঠতে দেখি।মান আপনি বারবার আসমানে দিকে চেহারা উঠান। তো সুশলদহমালী হাসলাম চেহারা আসমা দিক উঠন কেন মতাফললে ইলাল হী মতাতল্লে মানে হলো মতাতল্লি ইলাল ওয়াহ ওহি আসার প্রত্্যাষয় ওহি আসার প্রত্্যাসায়। কারণে এবং ওই আসার প্রত্যাশায় রসুল আলী হাসাল মাঝে মধ্যেই চেহারাটা আসমানের দিকে উঠাতেন তো ওই যেহেতু থেকে আসে এই জন্য মাঝে মধ্যে দিকে তাকাতেন যে দেখি জীব আসে কিনা এই বুঝতে এটা কামনা করতেন এবং ছিল ইব্রাহিম ইসলাম ইসলাম ইসলাম দিকে মুখ করা এটা আদা আলাহ ইসলাম আরবের লোকজন মুসলমান হওয়ার পক্ষে এটা খুব বেশি সহায়ক বাইতুল্লাহটাকে যদি টেবলা বাড়ানো হয় তাহলে আরবরা আমভাবে মুসলমান হয়ে যাবে আরবরা এরা যত অন্যায় কাজই করুক নিজেদেরকে ইব্রাহিম আলী ইসলামের অনুসারী বলে দাবি আরবরা। তো যখন হুজুরে দেখলেন যে যেই হেকমতকে সামনে রেখে মদিনে আসার পরে বাইতুল মাকতিটাকে টেবলা বাড়ানো হয়েছে যে ইহুদিদের তাল্লুফ কিন্তু সেই ইহুদিরা উল্লেখযোগ্য পরিমানে ইহুদিরা মুসলমান হয়নি তো হুজুর সাল আলী আসসাল্লাম আমি অবশ্যই আপনাকে সেই কেবলার দিকে ফিরিয়ে দেবো পরের আয়াতটা এই এতটুকু আয়াতিল যে বনি সালিমার মসজিদে যখন হুজুরের এই জোহরের নামাজের তৃতীয় আকাতের রুকুর মধ্যে ছিলেন তখন হুজিরে কোন জায়গার মধ্যে ছিলেন রুকুতে দেখেন শব্দ দিয়ে বোঝানো হয়েছে মাসালা আছে যে কেউ যদি দূরে থাকে তাহলে আইনে কাবা তার কেবলা না বরং জিহাতে কাহ বাটা হলো তার কেবলা এটা বের হয়েছে সতরা শব্দ থেকে যে মসজিদে কেবলা সবার জন্য না বরং যারা কাবা দেখতেছে তাদের জন্য হলো আইনে কাহ বাটা হলো কেবলা কিন্তু যারা দূরে আছে তাদের জন্য জেহাতে কাহ বাটা হলো কেবলা তাই না এই সতরা শব্দ দিয়ে এটা বের হয়েছে সতরা মসজিদের হারাম মসজিদে হারামের দিকে আল্লা এটা আরো দুইবার বলবেন এই গুরুত্বটা বোঝাবার জন্য উম্মা ফ্লু হুজু হাকুম তোমরা যেখানেই থাকো তোমাদের চেহারাকে নামাজে মসজিদুল হারামের দিকে ফেরাও ফিস وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِن رَّبِّهِمْ جরা যাদেরকে কিতাবের ইলম দেয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে বাইতুল্লাহর দিকে মুখ ফেরানো এটা হক আনাহু আই আনাত তাওয়াল্লিয়া ইলাল কাবা আল হকু আল সাবিতু মির রাব্বিহিম এটা তারা জানে লিমা ফি কুতুবিহিম মিন নাতি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারণ তাদের কিতাবে রসুল আছে তার সম্পর্কে আল্লাহ বেখবর নন তোমরা কি করো একহুদিরা যা করছে কি করছে বাইকুল্লাহ কেবলা মেনে নেয় এই নবীকে মেনে নেয় বা আমরা মেনে নেব তো বলতেছে যে এই যে ইহুদিদের আহলে আহলেম যারা ওলামা তারা তারা যদি মেনে নেয় তাহলে আমরা মেনে নেব এখন এই যে বিহুদীদের ওলামা তারা কি জানে না এই কারণে না যে দেখেন আপনি যদি সব দলিলেন পেশ করলেও তারা আপনার কেবলার্লিন আপনি যদি যাদেরকে কিতাবের এলেম দেওয়া হয়েছে তাদের কাছে সব ধরনের নিদর্শন নিয়ে আসেন মা তবুও তারা আপনার কেবলা মেনে নেবে না এখানে একটা জিনিস খেয়াল করো কথাটা বলতেছে রসুল্লাম কে কিন্তু অন্যান্য কারণে অন্যান্য যত উস্তুব আছে সব উস্তুবে খেতাব যদিও রসুল থাকে কিন্তু সেখান থেকে আম একটা জিনিস বোঝানো হয়ে থাকে এখানে ইহুদিদের ব্যাপারে বলতেছে যে ইহুদিদের অবস্থাটা এমন ইহুদিও মানে আহলে এলেম তা কাঠা তাদের অবস্থাটা এমন যে তারা মানবে না যে সামনে এনে উপস্থিত করেন তারপরেও তারা আপনার কথাটা মেনে নেবে। এটা তো কি বোঝানো হইলো মানে কুদ্রুতি ভাবে আল্লাহ কিছু মানুষ এমন রাখছেন যে তারা হকটা বুঝবে তারপরে তারা মেনে না সেখানে যদি মেনে না নেয় তাহলে সেখানে এটা না যে আমরা কিছু মানুষ কিছু তপা এমন থাকবে যে নবী বুঝাইলেও নবীর কথাটা মানবে না কথাটা বুঝতে পারো না এমন কিছু মানুষ থাকবে এটা আল্লাহ তার একটা নিজাম এটা আল্লাহর অতএব সেখানে সেখানে প্রত্যেকের করণীয় হলো। যে আল্লাহ তোমাকে কি হুকুম দিচ্ছে সেটা তুমি পালন করো আল্লাহর হুকুম নিজের মত করে আসা নিয়ে একটা জিনিস খেয়াল করো আগের আয়াতের মধ্যে ইসমে জাহেদটা এসে গেছে এসে গেছে সেখানে সেই জায়গায় বললে কিন্তু আনলেনটা কেন মুখ জায়গায় আসে না যে এসমে জাহের কে রাখে জমির এর জায়গায় সেখানে তাদের মাজাম মাত্রাকে আরো বেশি সাদী করার জন্য যে আপনি তাদের সামনে যদি সব নিদর্শন নিয়ে আসেন এই তাদের কারা তারা কারা এই কথাটা তারা মানবেন মজামত করা হইলো তাপকাটা যাদেরকে এলেম দেয়া হয়েছে এই মানুষগুলোর সামনে সব নিদর্শন নিয়ে আসলেও তারা মানবে না এটা হলো তাবা এটা হলো খাতামা এটা হলো আহ আলাদা হলুবিহীন মানে এমন কিছু মানুষ থাকবে আপনি যে সত্য এই ব্যাপারে যদি সব নিদর্শন নিয়ে আসেন তারপরেও মা যদিও শব্দটা মাজি কিন্তু মানা হলো হলে মজারে মেনে নেবে না এখন তুমি একটা জিনিস করো এই মানুষগুলোর এই জেদের কারণে গ্রহণ করতেছে না তাদের সামনে দালায়ের স্পষ্ট না ব্যাপারটা এমন না তাই না শুধু জেদের কারণে গ্রহণ করতেছে না অর্থাৎ যেসকল আম পাবলিক তার সামনে যদি এই জিনিসটা দালায়ালের মাধ্যমে বাজে হয়ে গেছে কিন্তু সে তাদের দিকে তাকিয়ে আসে যে ওনারা যেহেতু বিষয়টা স্পষ্ট হয়ে যায় আর তারপরেও সে আহলে আল এম তাকিয়ে বসে থাকে যে ওনারা যেহেতু গ্রহণ করে না হতে যদি এটা বাস্তবে সত্য হইতে ওনারা তো আগে গ্রহণ এটা মনে করে যদি কোনো পাবলিক ইয়েদি বসে থাকে তাহলে সে কিনাজত পাবে যে সকল মানুষগুলো ছিল তার মধ্যে ইহুদি উলাম তারা তুলনামূলক ভালো ছিল না তারা মোহেদ ছিল তারা তার মসজিদ ছিল ইহুদির মসজিদ ছিল এরা ওজায় ওরিকুল্ল বলতো মূর্তির পূজাটা যতই ইহুদিরা করতেন অন্তত ছিল ওই জমা না হুজুরে আসার আগে ইহুদিতে ইহুদিরা সম্মানের পাত্র ছিল ওলামায়েরাম এই জন্য ওই যে বিভিন্ন জায়গায় আসছে যারা বিভিন্ন মাস্তাতে ইহুদিদের কাছে জিজ্ঞেস করতে। তারা জিজ্ঞেস করতো হুজুরে আসার আগে ওই সময়টা তুমি একটু কল্পনা করো একটা এলাকার মধ্যে কিছু মানুষ আছে তাদের মধ্যে ওদের আশায় বসে থাকে না হুজুরের কথা শুনে হুজুরও আসতে হয়নি মুসা ওর উনি আগে আগে গেছেন না মদিনাতে মোসা উমায়ের গেছেন হুজুরের আউ আলু দায় উনি গেছেন কথাবার্তা শুনে ভালো লেগে গেছে দরকার নাই ওরা কি বলে না বলে বা কথা ভালো স্পষ্ট সুন্দর কথা গ্রহণ করে গেছে অনেক মুসলমান হয়েছে অনেক মুসলমান হয়েছে আব্বা দিবনে বিশ্রোসিন উমায়ের দাওয়াতে মুসলমান হয়েছেন এরকম অনেক সাহাবী বড় বড় একদম বড় সর্দার কি তো ওনারা এতদিন যাদের ভরসায় যাদের কথাবার্তা শুনে নিজেরা চলতো তাদের কথা শুনে যদি বসে থাকতো তাহলে আনসার হইতে না কারণ তারা যে দিনে দ্বিতীয় ভিন্ন কিন্তু ইহুদিদের মধ্যে যারা পাবলিক ইহুদি তারা ওই তাদের ওলা আমাদের উপর অনেক বেশি ভরসা করতো অনেক বেশি ভরসা করত কারণ আমাদের আমাদের মানুষ তারা এই আমাদের মনে করতো সাধারণ ইহুদিরা এই জন্যই সাধারণ ইহুদিদের ইমান একদম কম নসিব হয়েছে আর আম যারা মুশরেক মদিনা এদের ইমান অনেক বেশি একটা জিনিস দেখো আম মুশরেক যারা ছিল তাদের একদম এলেম ছিলই না একদম এলেম ছিলই না আর ইহুদিদের এলেম ছিল তবে তাদের সেই এলেমটা সেই এলেমটা তাদের নসিবতার কারণ হয়েছে কিন্তু তাদের মধ্যে যাদের সত্যিকারের এলেম ছিল তারা আবার ঠিকই রসল্লাহ মানতে পারছে মুসলমানও হয়েছে সত্যিকারের এলেম তাদের ছিল আব্দুল সালাম না একদম জাহেল আবার যারা ওলামা তবা সহিমো এখলাসের সাথে এলেম এই দুইটা তবকা মুসলমান হয়েছে মাঝখানে যারা এরা মুসলমান হইতে পারেনি এটার থেকে একটা উসুল যেটা বুঝে আসে যেটা ফিলিস্তিনের এক বলছিলেন শুরু জমানা থেকে মোহতাজ মনে করে এই জন্য এমন মানুষের সামনে যখন হকটা প্রকাশ হয়ে যায় সাথে সাথে গ্রহণ করে একদম জাহেল একটা তবকা মানে সমাজের মধ্যে সাধারণত তিনটা তবকা থাকে একটা হলো একদম জাহেল আর একটা হলো বাস্তবী একটা হলো পুরো পুরো যারা নিজেদের পাকাপোক্ত এবং এখলাস আছে এই মানুষ হকটা পেয়ে ফেলে মাঝামাঝি যারা আছে এরা যেহেতু একদম জাহেল না আবার পাকাপোক্ত এলেমের অধিকারী না যেহেতু তাদের এলেমটা পাকা না তারা নিজেরা হক জিনিসটা বুঝতে পারে না আবার যেহেতু তারা একদম জাহেল না এ কারণে তারা মুহাজ না এ কারণে তারা নিজেরা হকটা বুঝতে পারে না আর যেহেতু তারা একদম জাহেল না এজন্য তারা অন্যের এলেমের মুহ নিজেকে মনে করে না এই মাঝখানে সব টাকা বাদ পড়ে যায় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে এই যে তোমরা যে ঘটনা হয়তো করছো দুই পক্ষে মিলে আমরা একজন সর্দার বানাবো যারা আমরা সময় মানবো তারা কথাবার্তা পাকাপোক্ত হয়ে গেছে সর্দার হবে কে আব্দুল উবৈ ইবসাল তো এর আগেও তোমাদের কথাটা বলছিলাম যে এই জমানায় আমাদের অবস্থা হয়ে গেছে যে আমাদের মধ্যে কোন একজন লোক সরকার হয়ে যায় এলাকার চেয়ারম্যান হয়ে যায় মেয়র হয়ে যায় বাস্তবে তার মধ্যে আরবদের মধ্যে একজন সরদার হইতো বাস্তবেই তার মধ্যে সর্দারি গুণ থাকলে তার মধ্যে সর্দারির গুণ থাকলে তারা আরবরা সাধারণ আরবরা সর্দার বানাইতে যেই লোকটাকে বাস্তবে যেই লোকটাকে সবাই মিলে সর্দার বানাইতেছে এর মধ্যে সর্দারির গুণ না থাকলেনি আব্বাস পোশাক বদলে দুধে শীতকাল ছিল তো তা আব্বাস রদি আল্লাহামের পোশাক কারো কারো পোশাক আব্বাসের গায়ে লাগেন পরে আব্দুল্লাবিন উবাই নিজের পোশাকটা দিয়েছিল যে ঠিক আছে আপনার চাষা আব্বাসের গায়ে এটা দেন এই জানেন এই ঘটনাগুলো তোমাদের পরে এটারই হুজুরে বদলা দিচ্ছে আব্দুল যখন মারা যাইতেছে তখন হুজুরের নিজে জামাটা তারে পড়াই গিয়েছে দুনিয়ার বদলা দুনিয়াতেই দিয়ে দিয়েছে যেন আবার এটা সে বলতে না পারে। তো ওর দেহটা একটু বেশ বড় ছিল দেহ বড় সরু ছিল আবার সে বাস্তবান ছিল মাতবুরি করার একটা সলাহি ছিল সবাই তারা হিসেবে মেনে নেবে কথাবার্তা সব হয়ে গেছে আনুষ্ঠানিকতা শুধু রয়ে গেছে আনুষ্ঠানিক সবাই মাথার মধ্যে তাজ পড়া নিজেদের সবার সর্দার হিসেবে মেনে নেবে এই অনুষ্ঠানটা হওয়ার আগে আগে হুজুরের গিয়ে পৌঁছে গেছে আরেকজন সর্দার আইসিয়ে গেছে একবারে দিলের সর্দার এখন আর ওই আব্দুল উবাই সর্দার মানো দরকার আছে কেন এই এর ভিতরে হিংসাটা জেগে গেছে যে এই লোকটা না আমার সর্দারই দেখাইছে এই এত বড় বা আকাল আকলমান একটা লোক এর ইমান নসিবটা হয় কত বড় শয়তান হয়েছে এখন যেহেতু হুজুরের কারণে তার সর্দারি গেছে এই সে কৌশল অবলম্বন করছে যে হুজুরের সাথে গোড়া কাটবো যে শব্দটা থাকবে হলো দারকিল তার মানে জান্নাত যতগুলো স্তর হবে তার মধ্যে সবচেয়ে নিচের স্তরে থাকবে হলো মুনাফিকরা জান্নাতের নিচে মানে সেখানে জাহান নিচে মানে হলে একদম সবচেয়ে বেশি আজাব যেখানে হবে জাহান সবচেয়ে নিচেরা মুনাফেকের টপকাটাই সেই জায়গাটার মধ্যে থাকবে আর মুনাফেকদের মধ্যে যিনি হবেন রাইস তিনি একবার নিচে থাকবেন না তার মানে জাহান নামের একদম নিচে যদি একটা ব্যক্তিকে কল্পনা করা হয় সেই ব্যক্তিটা কে হবে তার নামটা কি আবদুল্লাহ নাম দিয়ে তো কত সময় আমরা বিভ্রান্ত হয়ে যাই একজনের নাম সুন্দর মুখে মুখে ইনশাআল্লাহ আলহামদুল্লা এটা সেটা বলে তো আমরা ওই বালাম মুসলমান না হলে কি সবচেয়ে জঘন্য যে মানুষটা হবে মানুষটার নাম হলো আবদুল্লাহ আর না সে সম্পূর্ণ তো হয় একবারে জাহের থাকা চাই আর আল্লাহ তালা কাছে জোয়া করা চাই যে আল্লাহ তো আপনি এলেমের এলেমের কাম্য বেশি হওয়া কোন জরুরি না কাইফিয়া জরুরি এলেমের পরিমাণ বেশি হওয়া জরুরি না এলেম যেটা দেবে সেটা জানাল্লা সহি মাসাইল আমরা অনেক বেশি জানি যে পরিমাণ মাসাইল সাহাবা মধ্যে অনেকে জানতো কি কথা এমন না আবু হানিবার যত জানতেন সাহাবাহতটা জানতেন কুল্লিয়াছিল যারা আছে মহাজদিন জবাল উমর ইদিন জাইদিন সাহেব ওনাদের কাছে জিজ্ঞেস করে কুল্লিয়া জানা ছিল কিন্তু জুজিয়াত আমরা অনেক বেশি পরিমাণে জানি তো বলা হয় মা বলা হয় এলেম সাহাবিদে পেছি এটা বলে তিনি সাহাবিদের পরিচয় দিতেছেন অনেকগুলো পরিচয় দিতে তার মধ্যে এলেমের অনেক এলেম আসলে কোনটা এলেম কোনটা আসলে এখানে এলেমের মানা ওটাই ওই যেটা ওই যে বলা হয় যে এলে বাস্তবে মুহূর্তে আল্লাহ আমার কাছে কি চান এই জিনিসটা আলো ভিতরে একটা আলো নূর এই নূরটা হলো যে আল্লাহ তালার এলেম আমার ভিতরে আসে এটার অর্থ হলো আমি যেহেতু আল্লাহর বান্দা আল্লাহ পর্যন্ত আমাকে পোষতে হবে জান্ আমাকে যেতে হবে এলেম এর দেয়ার অর্থ হলো যে আল্লাহ আমার কাছে কখন কি চান কোন কাজটা আমি করি আল্লাহ আল্লাহ একটা তারিখ করেন না এই তারিখটা আসলেই একেবারে জামে মানে তার কিন্তু এটা একটু ভালো করে বোঝাও দরকার হবে যে আল্লাহ তালা কখন কি আদেশ এবং নিষেধ এটা জানা এটা হলে আসলে এলেন সাহায্য করে কি হুকুম ঠিক আছে কম ছিল মাসাইল অনেক কম জানতেন সাহাবাহা অনেক কম জানতেন কিন্তু কুল্লিয়া জানা ছিল এবং এই জিনিসটা বাস্তবে ছিল আর এটাকেই বলা হয় নুরুদ্দিন কাফের মস মধ্যে কত জন আসে না যে হাদিসের কত মাহের মুস্তাশিনের মধ্যে অনেক আছে অনেক আছে কিন্তু আসলে এলেম হলো এই জিনিসটার নাম আল্লাহ তালা আমার কাছে এই মুহূর্তে কি চান এটা বুঝতে পার কোন পথটা অবলম্বন করলে আমি এই মুহূর্তে আল্লাহ তালার সন্তুষ্টি পেতে পারি কোন পথটা অবলম্বন করলে কোন কাজটা করতে পারলে এটা বুঝতে পারেন না হলে এলিম মাসায়ল অনেক বেশি জানা আয়াতের তাফসির অনেক বেশি জানা হাদিস অনেক বেশি জানা এটা আসলে এলিম এটা আসলে এলিম এটা যদিম হয় সাহাবিদের সাল আলী হাসলামকে বলতেছেন যে তারা কোনো অবস্থাতেই আপনার এবলা মেনে না এটা বলে রসুল সাল আলী সান্ত্বনা দিতেছেন এবং আপনি যে তারা মুসলমান হওয়ার আশা করেন এই আশাটা এখন থেকে আর করেন না এটা এবার তাদেরকে নিরাশ করতেছে যে তারা কিছুতেই আপনার কেবলা মেনে নেবে না কেবলা তারা মুসলমান হবে এই যে একটা আশা হুজুরের ছিল এই আশাটাকে হুজুরে আল্লাহ করে ইহুদিরা আশা করতে ছিল যে হতে পারে যে এই নবী আবার আমাদের কেবলার দিকে ফিরে আসবে এটা এটা এখন শেষ করে দিল যে না এটাও কখনো হবে এটা হলো এই আয়ের দ্বারা কারণ এই মানুষগুলো এমনই কত লি এই মানুষগুলো এরা নিজেরাও নিজেদেরটা মানে তারা নিজেরা একে অপরের কেবলা মানে না তারা নিজেরাও একে অপরের কেবলা নিজেরা বলে এখানে আসলে মানে না আর নাহুদিদের কেবলা মানে না ইহুদিরা নিজেদের কেবলা তো বাইতুল মুখে রাখছে আর নাসারাদের কেবলা হলো এই বাইতুল এরা মনে করতে আমাদের কেবলা হলো আর নাসাররা মনে করতো তাদের কেবলা হল বেতলে হেমুল